আদর্শ বা মডেলকে অনুসরণ করতে চায় মহানবী সাল্লি সাল্লামের জীবনে সবগুলো দিক ও বিভাগের সমাহার ঘটেছে যার জন্য সমস্ত মানুষ তার নিজ নিজ অঙ্গন থেকে আদর্শকে অনুসরণ করতে চাইলে একমাত্র মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামকেই অনুসরণ করতে পারে সেই কথাটিই মহান আল্লাহ বলেছেন এজন্য আমরা বিভিন্ন পর্বে অনুষ্ঠানের বিভিন্ন অংশে মহানবী সাল্লা সাল্লামের জীবনের বিভিন্ন চরিত্র নিয়ে বিভিন্ন আখলাখ নিয়ে আলোচনা করেছি আজকের আমাদের অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই তা হলো বিনয় ও নম্রতা মহানবী সাল আলি সাল্লামের জীবনে এই আদর্শটা এই চরিত্রটা কীভাবে ফুটে উঠেছিল এবং তিনি এই বিষয়টা সমাজে কীভাবে প্রতিষ্ঠিত করেছিলেন তার অনুসারীদের মধ্যে এই বিষয়টা কিভাবে প্রকাশ পেয়েছিল चरित्र मध्यमे ये समाजेषा कर समाज कान्तिशृला फिर एस एवं सेब मरुबेदीन अज्ञ निरक्षर असभ्य बरबर मानुषे क्या सभ्य जति परिणत हल जो पृथिवीर मानुष आज पर्त से आदर्श टने से आदर्श ग्रहण से फिर जो चाय रकम एक अनुपम समाज एख गते चाय आज की ए रखम एक विषय आलोचना रखार जो स्टूडियोते आहवान कर बस कैकजन विख्यात आलोचकवृंद के एवं इसलमर विषयगुलू तारा अत्यंत जुक्ति सहकारे वैज्ञानिक जुक्ति दिए प्रमान दिए हादी कुरान्य उद्धति दिए दे, हम सामने उपस्थापन करुष्ठान शुरू आगे तरह शिष्ट इस्लामी चिंता मुसलीहुद्दीन पास विशिष्ट इलामी चिंता गवेषक शायख अमानी मदानी अपना सबा के अनुष्ठान पक्ष के धन्यवाद ज्ञापन कर মোবারকবাদ জানিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি তো আমি প্রথমেই শাহে ডক্টর মুসলিউদ্দিনের দিশে আকর্ষণ করব যে আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনি এই বিষয়টা যে বিনয় ও নম্রতা এই বিষয়টা কেমন হওয়ার দরকার বা বিষয়টার প্রাসপেকটিভটা কি এই বিষয়টা সম্পর্কে আল্লাহর সেই যারা পৃথিবীতে চলাফেরা করে বিভিন্ন এমন কথা দেয় কালুসালা সালামালিকুম তোমরা তোমাদের কাম করো তোমাদের সাথে ঝগড়া করা আমার জন্য শোভনীয় নয় আরো লোকমান সালাম তিনি। নবী নন এতে বিশেষভাবে প্রতিষ্ঠিত কেউ কেউ বলেছেন নবী তিনি তার সিলেকে যা বলেছেন সেটা কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছে বিবরণ দিয়েছেন আর কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তুসাইর খদ্দাক লিন নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্ল মুখতাল ফখুর না তু সায়ের খাদ্যাকালেন তুমি গাল ভারী করে অহংকার করে মানুষের সাথে কথা বলো মারহা মাটিতে অহংকার করে চলো না ইন্নআল্লাহ হেবুকুল্লা মুখতালিন আল্লাহ আল্লাপাক অহংকার এবং গর্বকারীকে পছন্দ করেন না যখন চলবে তখন স্বাভাবিকভাবে চলো ওয়াকিদি মাসি ওয়াকদুদ মিনসিক কথা অত্যন্ত ধীর স্থিরভাবে সুন্দর করে বলো ওয়াকদুত বিনয় নম আসতে বলো সাথে তুললো এতে অনেক কথাবার্তা এসে গেছে বিনয় নাতাম বলেছেন আয়সা রাত আয়সা তাব আপনার মূল্যবান এই আলোচনা থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হতে পেরেছি যে নম্র ব্যবহার নম্র স্বভাব বিনয়ী স্বভাব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ মানুষের মধ্যে থাকার দরকার প্রতিটি মানুষের জীবনে যাতে এটা আসে সেটা খুবই দরকার এবং পবিত্র কোরআনে সেটা আসছে পবিত্র হাদিসের মাধ্যমে আপনি বলতে চেয়েছেন যে মহান বিশ্ব আশ্রমের এরকম উদ্দেশ্য আছে তো এই বিষয়টা আমরা শেখ মুজাফরের কাছে একটু জানতে চাইবো যে অনেক মানুষ বলে থাকে যে এক গালে চর দিলে আরেক গাল পেতে দেওয়া এটা কি নম্রতার মধ্যে পড়বে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহাম রসুল্লাহ আলহিহালামের মধ্যে বিনয় এবং নম্রতা ছিল এটা আল্লাহর পক্ষ একটা রহমত যদি আপনি বিনয় নম্র যদি না হতেন আপনার পাশ থেকে লোকজন সরে যেত এটা একটা বাস্তব প্রমাণ আর জিনিস আমরা দেখেছি একটা বাস্তবতা দেখে যাই আল্লাহ রসুল সাল্লা যেটা বলছিলেন কে এসে आयशा र আর একটা দিক আর একটা হাদিস থেকে আমরা বুঝতে পারি রসুল কত বিনয়ী ছিলেন একজন বিদয়ীন ব্যক্তি আসলেন সরাসরি মসজিদাসি ঢুকে পেশাব করা শুরু করেছেন করার পরে আমাদের সমাজে যদি এই দেখি তখন কিছু না বললে অন্তত মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিতাম তা করলেন বরং ভদ্র তার কত অন্য এক সাহাবিকে বললেন যে পানি নিয়ে এসে পরিষ্কার করে দাও হ্যাঁ পেশাব করলে পরিষ্কার করে দাও তাহলে না অন্য আরেকজনের দ্বারা পরিষ্কার করে দিলেন মহানবাহ ইসলামের জীবনের কিছু ঘটনা দিয়ে আজকের আমাদের এই বিষয়টার সরাসরি উনি প্রবেশ করেছেন এবং আমাদের দর্শক শ্রোতাকে বিষয়টা পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছেন যে বিনয় নম্রতা এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের সহজাত প্রবৃত্তির মতন হয়ে গেছে যে ওনার জীবনের খাওয়া দাওয়া চলাফেরা যেরকম ওনার সহজাত প্রবৃত্তি বিনয় নম্রতা এটাও এরকম একটা স্বভাব যে কখনই ছুটেছে ওনার কাজ থেকে এরকম বোঝা যাচ্ছে না যেটা হাদিস দিয়ে সেটা দিলেন তো আমরা এই বিষয়ে কাছে আমরা যাব তার আগে আমাদের সময় হলো একটু বিরতিতে যাবার আমরা এই বিরতির শেষে ইনশাল্লাহ আবার ফিরে এসে এই আলোচনা আবার ধারাবাহিক আলোচনা করে যাব তো সেই পর্যন্ত দর্শক শ্রোতা আমাদের সাথে থাকুন ইফতার তারা লাইল কাফ ইদুল ফিতর এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মোহাম্মদ সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে এই এক রানাকিরের সঙ্গে প্রতিদিন সন্ধ্যা সাতটায় পর পুনঃ সম্প্রচার দুপুর আড়াইটায় বাংলাদেশে বাংলায় নিজের মুখের নিজের অনুভূতির সমস্ত শরীরের সিয়াম পালন করতেন রমজানের সিয়াম সাধন আমাদের শিকায় নিয়ন্ত্রিত হতে রোজা একজন মানুষের জীবনকে रमजान विधि विधान परवर्ती अनुष्ठान पिस আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকাতু আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আমরা আমাদের আলোচক আলোচকবৃন্দের সুন্দর আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করেছি যে বিনয়ী স্বভাব নম্র স্বভাব জিনিসটা কী বিষয়টা কি এবং মহানবী সাল্লা সালামের জীবনে এই বিষয়টা কিভাবে ফুটে উঠেছিল এবং এর মাধ্যমে এই স্বভাবটার মাধ্যমে এই চরিত্রটার মাধ্যমে ইসলামে আকৃষ্ট হওয়ার জন্য কত সুন্দরভাবে এটা গ্রহণ করেছে মানুষ যে আল্লাহ বলছেন যে তোমার এটার কারণেই মানুষ তোমার কাছে ভিড়ে ভিড়েছে তোমার কাছে এসেছে যদি তুমি রুড়ো স্বভাবের হতে তাহলে মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যেত তো আমরা শেখ মাদানির কাছে জানতে চাইব যে মহানবিশ্বল্লাহ সালামের জীবনের এই যে দিকটা এই দিকটার কারণে আমাদের সমাজে যে আমরা যেন এই সাগরের পানি একটা ঝিনুকে তুলতে শুরু করেছি সামান্য সময়ের মধ্যে রসুল উল্লাহ আসালামের বিনয়ের কথা আমরা বলতে যাচ্ছি আল্লাপাক বলছেন যেমন ভাই মুজাফর মহাসিন বললেন আল্লাপাক বলেন এমনকি পশু পাখির প্রতি ছিলেন রাসুল্লাহ সাল্লাম বলছেন যে গরু ছাগল জবাই করার সময় চাকুটা ধার দিয়ে নাও মারার সময় তোমরা দ্রুত গতিতে মেরে ফেলো কষ্ট দিও না রসুল্লাহ আলহাল্লাম যেগুলি বলেছেন বাস্তবে তার রূপায়ন করে জনক ইহুদি পাওনাদার রসুল্লাহ সাল্লাহ আসালামের কাছে এসে জোরে জোরে কথা বলতে লাগলেন ওমর এবিনুল খাত্তা রাজি আল্লাহ তালান এসে সেখানে তাকে কিছু বললেন সাল্লাহ সাল্লাম বললেন যে সবুর করো তুমি বরং বরঞ্চ তোমার বলা উচিত যে পাওনাদারকে আপনি দিয়ে দেন আর তাকে বলা দরকার ছিল তুমি যখন পাবে তো আস্তে আস্তে বলো এরকম করে বলছো কেন এ এখানে তিনি শিক্ষা দিলেন অনুরূপভাবে মা আয়েসা সিদ্দিকা রাজিয়াল্লাহ তাল আনহা একবার মা হাফসা রাজিয়াল্লাহ তালহার ঘর থেকে আগত সেই দাসির হাতের উপর বাড়ি দিয়ে ভেঙে ফেললেন বাটিটা আচ্ছা তো যখন রসুল সালাম মুস্কি মুসকি হাসলেন আর বলেন গা রা তোমাদের মা রেগে গেছে তোমাদের মা রেগে গেছে গেলে তিনি নিজে হাতে সেই ভাঙা বাটির টুকরাগুলি জমা করলেন এবং নিজে হাতে আয়েশার ঘর থেকে রাজি আল্লাহ আনহা তার ঘর থেকে নিয়ে হাফসার পাঠায়তা আল্লাহ দিলেন ওই জন্য তো আমরা বলে থাকি যে সিদ্দিকা বিনতে সিদ্দিক মুবার্রমিনের বেটি সিদ্দিক সিদ্দিকা সিদ্দিকা রাজি আল্লাহ যাকে সাত আসমান থেকে আল্লাহ পাক ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে রসুল্লা সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা জিনিসের মধ্যে সেটা খারাপ নষ্ট করে রসুল্লাহ সাল্লাহ কমলমতি ব্যবহার এবং এই বিনয় দেখে মানুষের প্রতি প্রভাব ফেলতে পারে সেই বিষয়ে আমাদের একটু আল্লাহ বিনয়ের বিপরীত হলো অহংকার হয়েছে সাথে নিজেকে অনেকটা মিলিয়ে ফেলতে চায় মত বিনয়ী মানুষই হলো মত মানুষ আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন তখন একবার তার উঠে পিঠনে চড়ালেন ওসামা কে আবার চড়ান বেলালকে দুইজনে একজন ঠেকে যাচ্ছিল বিনয় আচ্ছা উটের পিঠের সাথে ঠেকে যাচ্ছিল আর তিনি করতেছিলেন আলহামদুল্লাহ ওয়াদা প্রশং আল্লাহর একার জন্য তার ওয়াদা বাস্তবায়ন করেছেন ওয়ানাসার আবদা যিনি তার এই বান্দা মুহাম্মদকে সহযোগিতা করেছেন এবং এবং তিনি একাই পরাজিত করেছেন এই জায়গায় যদি বর্তমান যুগের কিমা কোনো এক নেতার হতো। আমার বিচক্ষণতা আমার সাংগঠনিক হ্যাঁ এই জন্য সহল হয়েছে আমি এই সেই হ্যাং ত্যাং করে তিনি উল্টে ফেলাইত কিন্তু আল্লাহ নবীর চরিত্রটাকে মাথা নত হয়ে যাচ্ছে আল্লাহ একাই করেছেন আরো দেখুন আল্লাহ নবীর অন্ধ সাধারণ সাহাবি একটু দূরে থাকে গদের সাথে একটু কথা বলি কষ্ট হয়েছিলেন এবন আয়াত নাজুল হয়ে গেল সুরা নাজিল হয়ে গেল দেখতেন আল্লা সাথে সাথে নিচে চাদর বিছিয়ে দেন বসতেন তিনি আর বলতেন আল্লাহকে আমাকে শাসন করছে যেখানে উনি মনে মনে গুসা হতে পারতেন রাগ করতে পারতেন যে এর কারণে জি ধন্যবাদ অবতারণা করার জন্য অনেকে যে এই জিনিসটা মনে করে যে মানে কারো মার হজম করাটা অথবা প্রতিবাদ না করা অন্যায়ের প্রতিবাদ না করাটাও একটা নম্রতা এক্ষেত্রে রসলাসাল্লাম যে বিনয় হতেন কিন্তু যদি যেখানে ইনতেহাকে হুরমাতিল্লা আল্লাহর সীমাকে যদি লঙ্ঘন করা আল্লাহর বিধান বা রাষ্ট্রীয় বিধান না তিনি রেগে যেতেন সেক্ষেত্রে কারণ কোন অবস্থাতেই আল্লাহ হিসেবে বলছে কিনা কোন দেশে দেখলাম যে বিচার বিভাগে বলা হচ্ছে না মিথ্যা বলছে এটা বড় কথা তুমি ভালো মন্দ কি করছো তা বড় কথা আমার সম্মান গেছে কিনা কাজেই তোমাকে শাস্তিটা দিয়ে দিলাম আমার সম্মান গেছে কিন্তু আল্লাহ নয় বিষয় না করছে না প্রথম ঘন্টার পাঁচশো পঞ্চাশ পৃষ্ঠাইসালাম যখন ফিরে ফেরত আসলেন রক্তাক্ত দেহনে এটা আল্লাহর আল্লাহ বরদাস করতে পারেননি एक जगह मेरे दीब मैं जमा जे भावारन्याद एक कथा তাদের পৃষ্ঠ দেশ থেকে এমন জাতি জন্ম দেবেন যারা একমাত্র আল্লাহর ইবাদ করবে আল্লাহর করবেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ প্রসঙ্গের ভিতরে নতুন দুটা জিনিস আমাদের ছুটে যাচ্ছিল সেই বিষয়ে আবার ফিরে আসছি শেখ মাদানির কাছে ওই বিষয়টা যে মানুষের বিনয়ী হইতে হলে কি এটা অত্যন্ত জরুরি যে অন্যায় করলেও প্রতিবাদ আল্লাহ সীমাকে লঙ্ঘন করা হচ্ছে আমাদের কোন দারিয়ার গভর্নর গিয়ে ক্ষমা চাইলেন আমাকে মাফ করে দাও তো বলছে তোমাকে আমি মাফ করে দিলাম আমার অংশ তুমি জানো না তাই তোমাকে মাফ আল্লাহ করে দিবেন আমিও করলাম কিন্তু যারা জানে যারা সু যারা কোরআন বুঝে বিরোধিতার খাতিরে তাদের দল বিরোধিতা করছে ক্ষমা করবেন না করলে না রসুলের গুণাবলীর মধ্যে আরেকটি গুনাবলী ছিল লজ্জাশীলতা লাজুক লুকতা আল্লাহ ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ লজ্জাশীলতা ধন্যবাদ আপনি আমাদেরকে মহানবীশ্বর আসলামের জীবনে প্রতিটি অংশে আমরা এটা দেখতে পাবো এবং এটা একটা সহজাত প্রবৃত্তির মতন ছিল মহান বিশ্বর কাছে এবং এটা সব সবসময় প্রকাশ পেয়েছে এবং এটা একটা মহৎ গুণ ছিল যে যার কারণে তার अनुरोध करब आजुष्ठ देखें ये धारावाहिक अनुषान पर आज के अनुष्ठान সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ও রহমাতবরক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 জানুন মাহের রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন তফায় রমজান প্রতিদিন সন্ধ্যা ছটায় পর পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস বাংলায়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 সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন রমজান মুবারকের এই পবিত্র মুহূর্তে আপনাদের প্রত্যেককে আমি আমার হৃদয়ের গভীর প্রদেশ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর মুবারকবাদ বন্ধুকান আমাদের এই আয়োজনে আপনাদের সবাইকে নিয়ে রমজান মুবারক এর মর্যাদা মাহাত্ম গুরুত্ব এর কিছু আহকাম মাসাইল পাশাপাশি এই অনুষ্ঠানে ৩০ দিনে আমরা জাকাতকেও সম্পৃক্ত করে একই বৈঠকে অনেকগুলো বিষয় জানার চেষ্টা করবো তুমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে বহু বচনের শব্দে এক বচনে রব্বুল আিন সৌম এর অনেকগুলো অর্থাৎ সিয়ামকে আমাদের উপরে ফরজ করেছেন যেমনটা আমাদের পূর্ববর্তীদের উপরে ফরস ছিল আর সৌম মানে বিরত থাকা রোজা মানেও বিরত থাকা দূরে থাকা সংযত থাকা শরীয়তের পরিভাষায় সৌম অথবা রুজা বলে আল্লাহ সুফা আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যে একজন ইমানদার মোহাম্মদুর রসুল্লাহ সলাল্লাহ তাল আলী ওসালামের অনুসরণে শোভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কিছু খাবে না কিছু পান করবে না জৈবিক চাহিদা পূর্ণ করবে না এর নাম হলো সাউম এর নাম হল রোজা যদি আমরা প্রশ্ন করি এ রোজা ইসলাম এর মর্যাদা কি ইসলাম এর অবস্থানটা কি তাহলে আমরা সবাই জানি আল্লাহ সফা আনা হতা পাঁচটি বৃত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন আল ইসলামকে নিজেই ঘোষণা করেছেন আল ইসলাম নিশ্চয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা অবাসা হতো তালার কাছে তার নাম ইসলাম আল ইসলাম কমপ্লিট ইসলাম পরিপূর্ণ ইসলাম রবল আলমীর কাছে একমাত্র